صل لن فأعوذ الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال حوامون الصَّالِحاتُ قانتَةٌ حَاف ظاتُم للِغَيبِ بِمَا حَف زَوُ اللله وَلا ت تَخَافونَ شُزََّ فَعزُون وَهجُرُون فيِي المَظاجِع وَبقِبُون فَإِن أَطَعْنَكُم فَلاَا تَبُهُ সুরাহ মিসার চৌত্রিশ নম্বর আয়া আব্দ করলাম আমাদের আলোচনা চলছিল সমাজ বিনির্মাণে সুন্দর ইসলামী পরিবারের যে গুরুত্ব স্বামী এবং স্ত্রী প্রত্যেকে প্রত্যেকের অধিকার হক আদায়ের ক্ষেত্রে ইসলাম যে গুরুত্ব দিয়েছে সে বিষয়ে আলোচনা স্ত্রীর অংশের আলোচনায় আমরা চালাচ্ছিলাম আজকে দুই সপ্তাহে আজকেও সে একই বিষয় বারবার একই বিষয় আসে বিষয়টির গুরুত্ব উপলব্ধি করার কারণ। যেহেতু শরীয়ত এত গুরুত্ব দিয়েছে নারীর অধিকার সম্পর্কে বিবির অধিকার সম্পর্কে তাদের সাথে সুন্দর আচরণের সুপারিশ করেছেন সুরা কারোর মধ্যে সুরা নিসার মধ্যেও আসছে অরসুরে করিম সাল আলহি ওয়াসাল্লাম সুপারিশ করেছেন তো যেখানে আল্লাহ আল্লাহ রসুল এত গুরুত্ব দিয়েছেন সেখানে আমরাও ওই গুরুত্বের সুবিধা উপলব্ধি থাকার কারণে আমরাও বারবার এই বিষয়গুলো আলোচনা আনি যেহেতু একটা সুন্দর পরিবার নেককার ন্যাক্কার আল্লাহ আল্লাহালা মুত্তাকে পরহেজগার সন্তান বের হওয়ার পেছনে এক বড় অবদান রাখতে পারি বাবা মার সুন্দর আচরণের বাবা মার পারস্পরিক সুন্দর ব্যবহার এসব দেখে সন্তানও সেখান থেকে সুন্দর আচরণ শিখবে বাবা মা যখন দিনদার হবে সন্তানও দিনদার হবে সন্তান যখন দিনদার হবে সমাজ সুন্দর হোক দেশ সুন্দর হোক সবার জন্যই জরুরি একটা সুন্দর পরিবার সকলের জন্য পরিবার সুন্দর হয়ে গেলে সমাজ সুন্দর হয়ে যাবে বিশাল মেয়েদের সম্পর্কে যে কথাগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলছি সাথে সুন্দর আচরণ তাদের মঙ্গল চাওয়া একটা পুরুষের জিম্মদারি করতুন হুকুম করেছেন চমৎকার একটা উদাহরণ দিয়েছেন তিনি বলেছেনটা শেষ করি তারপর ব্যাখ্যা আসবো রসুল নিজেই বলছেন হারের মধ্যে সবচেয়ে বাঁকা হচ্ছে উপরেরটা छाउ कम सोजा करते जाओ भेल छिड़े दवा बाबा आदि কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেছেন পাজরের হাত দিয়ে নারীদেরকে সৃষ্টি করা এটা আসলে আলহিসকে আজমা আলহিসের পাজরের হাত দিয়ে সৃষ্টি করেছেন হতে পারে যদি তাই হয় তার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের শরীরের অংশ যখন আত্মার অংশ হয়ে যাবে তাদের সম্পর্কটা যেমন গাঢ় হয় এটা বোঝানোর জন্যে আল্লাহ তার এই কাজটা করেছেন যে তোমরা তো একজন আরেকজনের অংশ শরীরের অংশ তো মানুষের শরীরের এক জায়গায় আঘাত পড়লে যেমন অন্য জায়গায় সে অনুভব করে ঠিক স্বামী স্ত্রীর সম্পর্কটা যেমন এমন হয় একজন আঘাত পেলে আরেকজন সেটা যেন অনুভব করে শরীরের এক অংশ যেমন অন্য অংশের জন্য যে কোনো বিষয়ে সহায়তা করে সহায়ক হয় স্বামী এবং স্ত্রী যেন একজন আরেকজনের ওই রকম জীবনের রেলগাড়ি চলার সময় ওখানে যেন এইরকম একজন আরেকজনের সহায়ক হয় যেহেতু এই কথাটা অধিকাংশের মত না এই জন্য এই ব্যাখ্যা বেশি গেলাম না অধিকাংশের মত হচ্ছে যে এখানে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম আসলে পাঁচরের হাড় দ্বারা সৃষ্টি করা এটা উপমা এটা দেখতে তার প্রয়োজন শরীরের জন্য এটা অস্বীকার্য শরীরের জন্য অনেক প্রয়োজন শরীরের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সে ঢেকে রাখছে এবং সাপোর্ট দিয়ে রাখছে বাইরের কোন হামলা যেন তার মধ্যে না পড়ে দিল ভিতরে উদ্দার সবকিছু এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে সে নিজের নিজেকে আবরণ বানিয়ে ওগুলোকে রক্ষা করছে মেয়েদের কেলা তারা পাঁচরের হার দিয়ে সৃষ্টি করেছেন এর অর্থ এটাই যে স্বামীর ঘরের ভেতরের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে স্বামীর সম্পদ স্বামীর সন্তান एदिर दिये से ओर निजे गवरण सृष्टि के हेफाज कर रक्षा कराओ घर भेतरे तरह मूल क्च एर्थ या बेर होते घर मध्य आब्ध कर रखा इतना उद्देश्य न উদ্দেশ্য হচ্ছে তার মূল কাজ হচ্ছে ঘরের ভেতর অন্য আয়াতা বলেছেন না তোমরা ঘরের সাথে মিশে থাকো কর্ণ ঘরে আমা বলেন নাই শব্দ যেটাই ব্যবহার করেছেন কর্ণ কর্ণ মিনি মিলে যাও মিশে থাকা ঘরের সাথে মিশে থাকো যদি বের হতে হয় বের হবা বের হওয়া নিষেধ না নিষেধ হচ্ছে বের হওয়ার হুকুম হচ্ছে সুরায় মূরের মধ্যে যেটা বলেছেন তোমরা কিন্তু তোমাদের সৌন্দর্য কাজ করবা বের যদি হতেই হয় বের হওয়ার সিস্টেম হবে নিজের সৌন্দর্যকে গোপন করে এটা আমানত আরেকজন এটা আমানত নিজের এই আমানতকে রক্ষা করে তুমি যাই ইচ্ছা করো বের হোক সমস্যা নয় কাজ কর কিন্তু আমানত রক্ষা করা নিজের ইজ্জত আপনি কে করে তারপর বের হোক বের হওয়া নিষেধ না বের হই তো নিষেধ করেন না বলে আর তাম রাজ না তামার প্রচারী যা হিলিয়া বলেছে জাহেলদের মতো বের হই না জাহেলদের মতো নিজেকে জাহিল করার সময় যে সমস্ত জিনিস বের হয়ে যায় খোলে যায় সেগুলো ভিন্ন কথা তারপরে আলাহীন কাপড় চোপড় যাই করো উপর দিয়ে বড় চাদর দিয়ে নিজেকে ঢেকে নিজেকে রক্ষা করার জন্য আল্লাহ তাহলে তাগিদ দিয়েছেন বের তো তো পাঁচরের হার দিয়ে সৃষ্টি করার এটাও একটা অর্থ হতে পারে যে এটা ভেতরে থাকবে ভিতরের জিনিস এটা মান এটা দামি জিনিস বাইরে ওই ফুটপাতে পরে থাকার জিনিস না এটা বাইরে খোলা যে সমস্ত জিনিসপত্র বিক্রি হয় যেগুলো থাকে ওগুলোর মূল্য থাকে না অনেকের কাছে অনেকের কাছে মূল্যই নেই আর দামি জিনিস যেটা সেটা ঘরে আমরা হেফাজত করি ঘরের সবচেয়ে নিরাপদ জায়গায় একদম আলমারির ভেতরে একটু গোপন পকেটে ওই অলংকার যদি থাকে সেগুলো রাখে মেয়েরা টাকা পয়সা একদম গোপন ড্রয়ারে রাখি হীরা জারা এগুলো গোপন ড্রয়ারে রাখি কেন এটার দাম আছে মূল্য আছে আর যেগুলোর মূল্য নাই। সেগুলো বাইরে থাকে কার্পেটটা বাইরে পরে থাকে জুতোগুলো বাইরে পরে থাকে এগুলোর মূল্য নেই ওইরকম মূল্য নেই জরুরত আছে কিন্তু ওই মূল্য না ওইরকম সম্মানই না যে জিনিসটা দামি সম্মানই আমার ঘরে তো ওই জিনিসটা আমি একদম গোপনে আড়াল পরে রাখি আল্লাহ তাহার তাদেরকে সে সম্মান দিয়েছে এখন সে ওই সম্মান না রাখলে এটাকে ভিন্ন ভাবে ব্যাখ্যা দেওয়া আছে আমরা দিচ্ছি সম্মান সম্মান ইসলাম দিচ্ছে আর সেটাকে আমরা ঘুরিয়ে বলে দিচ্ছি যে তাদেরকে আমরা ঘরের মধ্যে আবদ্ধ করে দিচ্ছি তাদের অধিকার নষ্ট করা হচ্ছে অধিকারের সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে অধিকার মানে উলঙ্গ হয়ে রাস্তায় বের হওয়া এটা অধিকার স্বামীকে বলেছেন বিবির জন্যে ভাইকে বলেছেন বোনের জন্যে বাবাকে বলেছেন মেয়ের জন্যে ওই সব ব্যবস্থা করে আনি তার সামনে রাখতে তোমার ওটা পছন্দ না তোমার স্বাধীনতা দরকার তুমি ওই আরেকজন शब्द व्यवहार कर घर भेतर प्रयोजन छा घर बेर नयोन छा दिलेरा पादर हार्टिर एक अर्थ करीम सल्लम रसुल देखने वक्रता एट सौंदर्य प्रयोजन मेरे मध्य स्वभाव तुम्हारे पसंद ना तुम्हारा स्वभा चेन्द कर सोजा करते जाओ तो তাহলে তুমি ভেঙ্গে ফেলবা মানি তাকে যে উদ্দেশ্য মেয়েদের কালা পাড় থেকে সৃষ্টি করেছেন ওই বাঁকা হার থেকে তুমি যদি সেটাকে সোজা করতে যাও ভেঙ্গে ফেলবা মানে হচ্ছে যে তার মধ্যে এমন অনেক গুণ আছে যেগুলো তোমার মধ্যে নয় তারা প্রত্যেককে এক এককে এক এক রকম গুণ দিয়ে সৃষ্টি করেছেন এক একজনকে পুরুষদের এমন অনেক গুণ আছে যেগুলো মেয়েদের কাছে পছন্দ না কিন্তু পুরুষের জন্য ওই গুণ জরুরি তার পরিবার তার সমাজ তার সন্তানের জন্য ওই গুণ তার জরুরি সে একটু প্রশাসন টাইপের হবে শাসন করবে বাচ্চাদের ঘরওয়ালাদের ওই সবারটা অনেকের পছন্দ না কিন্তু ওই স্বভাবের না হলে তার ঘর তো উলটপালট হয়ে যাবে এখন নারী যদি মনে করে আমার স্বামীর এই স্বভাব আমার পছন্দ না এটাকে আমার মতো করতে হবে তাহলে তোর শান্তি নষ্ট হয়ে যায় সিস্টেম নষ্ট হয়ে যায় সব উলটপালের মধ্যে যে তুমি যদি মেয়ের ওই স্বভাবটা চেঞ্জ করতে যাও যেটা কেন তারা তার সৌন্দর্য হিসাবে তোমার পরিবার ঠিক রাখার জন্যে তোমার পরিবারকে সুন্দর করার জন্য তার ওই স্বভাবটা দিয়েছেন जेट तुम्हारा तुम्हारे कारण तुम कैल्ला रुचि दिए भिन्न पसंद दिए भिन्न चरित्र दिए सृष्टि कर तुम्हार चरित्र तरित्र मिलाते गलटपलट हो जाता हाँ हा, जो झेड़े दाओ रसुलड़े दाओ ता कथार कि अर्थ एक कथार अर्थ हे तेल सजाओ करते जा शब्द ये बुझाएं ना कि ना तर मध्य तरह स्वभावसुरभ जिसमें गुणगुल्लो आज कदरतीग ठीक करते हाँ जी तारुदे अन्य कि देख तरह चारित्रिक समस्या तुम्हारे मन हम अन्य समस्या तुम्हार मन हमें तुम पाओ ताे दिवना যেটা যেগুলো দিয়েছেন তাকে ওগুলা ঠিক করতে না। আবার যেগুলো অন্যায় এই অন্যায় আবার ছেড়ে দিও না তাহলে কিন্তু সমস্যা হবে ওষুধ বিল ভিসা ওসুল লাস্টে আবার ठीक करते तुम्हें नारुनाक नुम तरह लाइफ पार्टनार तुम्हारे लाइफ चलते गीवन चलाते गुजु समस्या मना तुम संशोधन आनते बुझाइते क्योंकि से जोरपूर्वक संशोधन करते ग তোমার পরিবার ভেঙে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে রসলি করিম সাল্লি আসাল্লামের হাদিসের উদ্দেশ্য হচ্ছে এটা তার হাজির আমাদের মধ্যে এইরকম স্বভাবের মানুষও আছে আল্লাহ তার হেদায়তদিন অরসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ওই পুরুষ একটা কেমন মানুষ খারাপ যে নিজের বিবিকে মারে আবার তার কাছে রাত্রে যায় তার চাহিদা মেটানোর জন্যে এটা কেমন কথা নির্লজ্জ ব্যক্তিত্বহীন পুরুষ ওসুর বলেছেন তার কোনো ব্যক্তিত্ব নাই নির্লজ্জ পুরুষ এটাও খুব একটা নোংরামি আমাদের সমাজের আল্লাহ তাহলে দেখি না এখানে আছেন কি না কিন্তু সমাজের অনেক জায়গায় এরকম কথা আমরা শুনি বউদেরকে পিটায় মারে আঘাত করে এটা অত্যন্ত নোংরামী একটা স্বভাব হুসুর বলেছেন নোংরা স্বভাব এটা পিটানোর একটা পদ্ধতি আছে পিটানোর একটা জায়গা আছে একটা মুহূর্ত আছে এটা পরে আর আমি আপনি যখন তখন কাউকে পিটাইলেই হবে না সে কথা আসছি শাসন কিভাবে হবে সেটা পরে তার আগে তার যে সমস্ত হকের কথা আছে বিদায় হজের রসুল করিম সাল্লা আলী ওসাল্লাম যে ভাষণ দিয়েছিলেন রসুল বলছিলেন যে আগামীতে হয়তো তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না মহাদিসরা বলেন রসুলের এই কথা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আগামীতে হয়তো তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না এই কথাটা অনেক তাৎপর্যপূর্ণ কেন যে আমি এখন যা ফেলছি খুব খেয়াল করে শোনো কারণ এইরকম মুহূর্ত আর আসবে না হয়তো তাহলে এই গুরুত্বপূর্ণ কথাগুলো তোমরা আর শুনতে পাবা এই জন্যে এই ভাষণের মধ্যে রসুল যেই সমস্ত বিষয়ের প্রসঙ্গ এনেছেন এই সমস্ত বিষয়গুলো উন্নতের জন্য কাম পর্যন্ত অত্যন্ত জরুরি বিষয় লম্বা ভাষণ ছিল এক একজন অংশ বর্ণনা করেছেন বর্ণনা করেছেন তিনি বলেন করিম সাল্লাম মেয়েদের সম্পর্কে বলছেন মেয়েদের ভালো চাও কারণ দেখুন তারা কিন্তু তোমাদের কাছে বন্দি বন্দি এই বন্দির দুই অর্থ বলেছে। মেয়েরা মহাদিশ ঘরে বন্দি এই বন্দির দুই অর্থ এক অর্থের লেহাজ করবে স্বামী আর এক অর্থের লেহাজ করবে স্ত্রী দুজনের জন্যে এই কথাটা উপদেশমূলক কথা স্বামীর জন্যও? স্ত্রীর জন্য ব্যাখ্যা ঘিটা হতে পারে স্বামীর জন্য উপদেশগুলো হচ্ছে মানে হচ্ছে যে এই মেয়েটা তোমার ঘরে বন্দির মতো দেখো যে সে কবুল পড়েছে একটা কারিমার পরে তোমাকে গ্রহণ করেছে এই গ্রহণ করার কারণে সে তার বাবাকে ছেড়ে চলে আসছে তোমার কাছে তোমাকে আপন বানিয়েছে এখন সে তোমার কাছে বন্দি বাবার কথা শোনে না তোমার কথা শুনে সে তার মাকে ছেড়ে চলে আসছে তোমার কাছে সে তার আপনজন জন্য সব কিছু ছেড়ে চলে আসছে তোমার কাছে এখন সে তোমার কাছে বন্দি কারো কথা শুনে না এই হচ্ছে বন্দির এক সে তোমার কাছে বন্দী রাজারি তুমি কিন্তু এর চেয়ে বেশি অন্য কিছুর মালিক ন তোমার কাছে সে বন্দির মতো এর চেয়ে বেশি অন্য কিছুর মালিক না তুমি এতটুকুই তার চেয়ে বেশি তুমি তার কাছে কিছু আশা করো এর চেয়ে বেশি কিছু আশা করলে অন্যায় হবে জুলুন এই হাদিস থেকে ফুকায়ে মাস বের যেহেতু রসুল বলেছেন এক যে বেশি কিছু তুমি মালিক না তুমি আশা করতে পারো না এতটুকুই মালিক যে সে তোমার কাছে আর কোথাও যায় না তাইলে অন্য যে কোনো বিষয় থেকে তুমি তাকে মুক্তি দিতে হবে তাকে পেনশন করতে পারবা না তাকে চাপ প্রয়োগ করতে পারবা সে তোমার কাছে বন্দি এতটুকুই অন্য বিষয় মানে ফোকা কারণ একটা একটা করে আমাদেরকে শুনায় যে যেহেতু আজকে রসুল বলতেছেন সেটা হচ্ছে মেয়েরা স্বামীর খেদমুত করবে কি করবে না ঘরের স্বামীর খেতপুত বলতে ঘরের কাজগুলো করবে কি করবে না এখানে মেয়েদের অবস্থা দুই রকমের আমার কথা না আমি শুধু শোনাই দিচ্ছি আপনাদের অবস্থাটা দুই রকমের বিবাহের আগের অবস্থা বিয়ের আগের অবস্থা যদি এমন হয় যে তার ঘরের মধ্যে সে কাজ করত না ঘরে চাকর বাকর ছিল কাজের লোক ছিল তারাই কাজ করত সে কোনো কাজ করত না এরকম হতে পারে মেয়ে অথবা এরকম হতে পারে যে সে ঘরে কাজ করত ঘরে কাজ করত না যদি এরকম মেয়ে হয় তার একরকম হুকুম বিয়ের পর আর ঘরে কাজ করতো আগে বিয়ের আগে বিয়ের পরে তার জন্য একরকম হক যদি সে বিয়ের আগে কাজ করত তাহলে বিয়ের পর তার কাজ করা এটা বলে যে তার কাজ করা জরুরি না আইন বলে রান্না করা বাচ্চা বাচ্চাকে দুধ পান করা অন্যান্য যা কাজ এগুলো জরুরি না আইন আইনের কথা আরেকটা হচ্ছে এটাকে আর মি তো বলে দেওয়া আছে সোজা কথা বুঝেন দিনদারি যে তুমি যেহেতু তার জন্য হুকুম আর যদি বিয়ের আগে কোনো মেয়ে কাজ করতো না বাবার বাড়িতে অন্যরাই কাজ করতে তাহলে বিয়ের পর সে কোনো কাজ করতে বাধ্য নয় দিনদারির দিকে দেখলেও এটা তার দিনদারির খেলাফ হবে না তা বয়স হবে না স্বামীর অবাধ্য চরণ বলে এটা গণ্য হবে না যে সে তার ঘরের কাজ করে না সে তা আগেও কাজ করতো না তুমি দেখিয়ে আনছো এগুলো কে করবে ঘরের কাজ কে করবে একটা হচ্ছে আইন আরেকটা হচ্ছে দিনদারি উত্তম আখলাপ উত্তম চরিত্র আইন বলে সবকিছু স্বামী সাংবাদিক घर सामलावा शाहबाइक राम আগে কাজ করুক আর না করুক মেয়েদের জন্য এক লাভ উত্তম চরিত্র হচ্ছে স্বামীর ঘরে কাজ করবে সামলাম কিন্তু আমি আর কি প্রেশার দিতে না তাকে এই মুখ্য বিষয়টা এই মৌলিক বিষয়টা আমাদের জানা না থাকার কারণেই আজকে ওই ঘরগুলোতে অশান্তি কারণ আমি যে ঘরে খাবারের মধ্যে লবণ কম হয়েছে বাস এক চুট নিলাম ঝাল বিষিয়েছে এক চুপ নিলাম খাবার একটু ঠান্ডা নিয়ে একটু নিলাম আমি যদি শরীয়ত জানতাম যে না এটা তার জিম্মদারি না আমারই দরকার ছিল গরম খাবার তার সামনে হাজির করা এটা আমার জিম্মাদারি স্বামীর আমার যদি এই নলেজ থাকতো যেটা আমার জিম্মদারি তখন আমি যে ঘরে গিয়ে যদি দেখতাম আমার সামনে ঠান্ডা খাবার হাজির তখন আমি মনে মনে শুক্রিয়া আদায় করতাম আল্লাহ সুক্রিয়া আদায় করতাম ধন্যবাদ দিতাম যেই জিম্মদারি ছিল আমার তুমি আমার সহায়তা করছো আল্লাহ ঝগড়া লাগতো না আমি সুক্রিয়া আদায় করতাম সুক্রিয়া আদায় করছি কেন আমি মনে করতেছি তার জিম্মদারি সে তার জিম্মদারিতে কমতি করতেছে জিম্মাদারি ঠিকঠাক মতো আদায় করতেছে ও ভাই এর চেয়ে আরোই স্পর্শকাতর বিষয় হচ্ছে শ্বশুর শাশুড়ির শ্বশুর শাশুড়ির খেদমত আমাদের সমাজের এই অবস্থা এটা চিত্র সাধারণ চিত্র এটা এটা বললে অনেকে নারাজ না এটা অনেকে শরীয় এটাই শরীয়ত কি করবেন আপনি কি করবেন সরিত বলতেছে যে ওই মার খেদমত যদি বিবি করে আমার বউ যদি আমার মার খেদমত করে এটা তো তার জান্নাতের জন্য বহু বড় এক সহায়ত এটা তো হবে যার না তের রাস্তা সে আগে নিল কিন্তু শাশুড়ির খেদমতের জিম্মাদার বউ না নরদের খেদমতের জিম্মাদার বউ না আপনার জিম্মাদার বউ না সে কাজের মেয়ে না কাজের লোক না তাকে আল্লাহ বানিয়েছেন বেগম গম নাই কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই আপনার লাইফ পার্টনার আপনার আপনার পরিবারের নাম এখন যদি সে শাশুড়ির খেদমত করে এটা তো সে তার জান্নাতের পথকে সহজ করে নিল আলহামদুলিল্লাহ কিন্তু শাশুড়ির ওইটা চিন্তা থাকতে হবে শ্বশুরের ওই চিন্তা থাকতে হবে নরদদের ওই চিন্তা থাকতে হবে যা আমার ভাবি আমার বৌমার এটা জিম্মাদারি না সে যা করতেছে আলহামদুলিল্লা বৌমা তো শীতকালে একটু গরম পানি করে দিবে শাশুড়িকে তার কাপড় চোপড় ধুয়ে দেবে তার হাত পাটি দিবে এটা তো বৌমার জিম্মাদারি তার জান্নাতের জন্যে দুনিয়ার ক্ষেত্রে কানুন না এটা নিয়ম নয়টা এই জন্য আপনি তাকে কোনোরকমের শ্বাসে শাসন বা শাসন করা প্রেসার দেওয়া গালি দেওয়া মন্দ বলা কিছুই করতে পারবেন সরিহত আপনাকে অধিকার দেয়নি সরি বলেছে সব কাজ তোমার মার পা ঠিকতে হবে তুমি ঠিকবা মার ময়লা পরিষ্কার করতে হবে তুমি করবা কাপড় টোপড় ধুতে হবে তুমি ধোয়া রান্না করে খাওয়াতে হবে তুমি খাওয়াবা তোমার জিম্মানি বোর না বউ আসছে বউ কেন আসছে বউ আসছে যে এখন তার লালন পালনের জিম্মাদারি তোমার আল্লাহ তালা এতদিন এই জিম্মাদারি এই মেয়ের বাবার উপর ছিল এখন আল্লাহ তালা জিম্মাদারি চেঞ্জ করছে এখন তোমাকে জিম্মাদার বানিয়ে দিয়েছেন এভাবেই চল তুমি চলে যাবা তখন তোমার সন্তান তার জিম্মাদার আল্লা তালা নারীকে ওইরকম সম্মান দিয়েই রাখছেন সারা জীবন তুমি করবা কি আমরা উল্টায় ফেলছি সমাজ আমরা ভাবতেছি এখন ইসলাম তাদেরকে বঞ্চিত করেছে না কত চ কত সুন্দর চমৎকার তাদেরকে সম্মান দিয়েছে ইসলাম দি কোনো জিম্মদারি নাই কোন জিম্মদারি নাই সব জিম্মাদারি পুরুষের সব জিম্মাদারি ক্ষেত্র ভিন্ন পরিবর্তন হয় জিম্মাদারি কিন্তু তার খেদমতের জিম্মদারি পরিবর্তন হয় না সে সারা জীবন খেদমত পেয়েই যাবে পেয়েই যাবে এমন কি ফোকায় কারণ বলেছেন নিজের সন্তানকে পর্যন্ত দুধ পান করার এটা মায়ের জিম্মাদারি না এটা পুরুষের জিম্মাদারি পুরুষ কি করবে দুধের ব্যবস্থা করবে জিম্মাদারি তখন মা তখনই দুধ পান করাতে বাধ্য যখন তিনটা শর্ত না পাওয়া যাবে এক নম্বর শর্ত হচ্ছে যে বাবা অসচ্ছল অন্য মহিলাকে ভাড়া করে নিয়ে বাচ্চার দুধ খাওয়ার ব্যবস্থা করতে পারছেন না গরিব মানুষ অথবা বাবা সচ্ছয় কিন্তু ওইরকম মহিলা পাওয়া যাচ্ছে না যে মহিলা তাকে দুধ পান করাবে দুইটা তিন নম্বর সত্য হচ্ছে বাবাও সচ্ছল অন্য দুধ পান করানোর মতো মহিলা পাওয়া যায় কিন্তু বাচ্চাটা মায়ের দুধ ছাড়া অন্ন দুধ খায় এটা এটাও হতে পারে এই তিন শর্ত যদি না পাওয়া যায় তখন গিয়ে ফুকা কেরম বলেছেন তখনই মা ওই সন্তানকে দুধ পান করাতে বাধ্য এছাড়া মাকে পর্যন্ত আল্লাহ যদি চাপায় দিই ইসলামের উপর তো তা আমি তার হক নষ্ট করে না ইসলামকেও বেশি করলাম একসাথে দুইটা অপরাধ করলাম আল্লাহ তাল্লা করে। যে প্রসঙ্গ মায়ের একটা প্রসঙ্গের কথা আলোচনা করব বলেছিলাম সেটা একটু পরে আসছি ওই যে বাঁধির ব্যাপারটা দুইটা ব্যাখ্যা বলেছিলাম দেখুন যে মেয়েরা তোমাদের কাছে বান্দি না কয়েক আবদ্ধ আল্লাহর বান্দি একদিক তো বললাম স্বামীর দিক যে তুমি এই বিষয়টা লক্ষ্য রাখো আল্লাহ তারা শুধু তোমাকে তার জায়গা চেঞ্জ করছে সে আগে বাবার বাড়িতে ছিল এখন তোমার বাড়িতে আবদ্ধ এক ক্যালিমার কারণে কবুল এতটুকুই তুমি কিন্তু এটা লেহাজ করো আল্লাহ আলা বলছেন তুমি কিন্তু এটা লেহাজ করো আর মেয়ের লেহাজ করার যে বিষয়টা সেটা হচ্ছে আল্লাহ তাল্লাহ বলছেন রসুর বলছেন ও মেয়ে তুমি কিন্তু স্বামীর ঘরে কয়েদ কয়েদি যেমন জেলখানা হোক বা যে কোনো জায়গায় আটকা থাকে যে মানুষ সে যেমন ওই ঘরের জিম্মাদার যিনি তার অনুমতি ছাড়া বাইরে যেতে পারে না তার অনুমতি ছাড়া যেখানে সেখানে যেতে পারে না তুমিও কিন্তু ওই উত্তম ওই ঘরের মধ্যে আল্লাহ তাহলে তোমার ইজ্জত সম্মান হেফাজতের ব্যবস্থা করেছেন যে করে ওই ঘর বলার সব উল্টে ওই লাইটের সিস্টেম পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে আগে কপি জ্বলাই তো মানুষ আগুন থাকতো আলো থাকতে উপরে আর এখন ওই লাইট এসা ওই আলো চলে আসছে নিচে কপি চলে গেছে উপরে সব গেছে সমাজ পুরো উল্টে গেছে এখন উল্টে এখন হচ্ছে কি আদায় করতেছি না ওদিক দিয়ে উপর যে জিম্মদারি ছিল এটা আদায় করতেসি না যখন তখন ঘর থেকে বের হয়ে যাচ্ছে তার এটা দরকার ওইটা দরকার ওইটা দরকার কই তুমি আমি মার্কেটে কই তুমি বাজারে কই তুমি পাশের ঘরে আল্লাহ তাল্লাহ রসুল বলতেছেন এই ঘর তোমার এখানে থাকবা এখান থেকে বের হইলে একটাই কথা তোমার সেটা হচ্ছে ঘরওয়ালার কাছে বলে যাবেন এমনকি শুনতে আপনাদের বিরক্ত লাগতেছে যে হুজুর আমাদের বিরুদ্ধে এভাবে কেন লাগবে না না আপনাদেরকে আল্লাহ তালা আল্লাহ রসুল কিছু হক দিয়েছেন ঈশ্বল্লা বলবো আল্লাহ তালী তৌফিক দেন এক পক্ষের না ইসলাম ব্যালেন্স করেছে আমরা বলি ওই কথাগুলো যারা ইসলামের বিরুদ্ধে তারা বলে ফালতু কথা সম অধিকার বলতে কোনো জিনিস না এটা একটা বাজে জিনিস সব সমান অধিকার দিলে সমাজ চলবে না ন্যায্য অধিকার হচ্ছে আসল কথা ইসলাম দিয়েছে হচ্ছে অধিকার যার যেটা দরকার যার যেটা অধিকার ওইটাই দিয়েছে সমাধিকার দিলে বাচ্চা দুধ খাবে তুমি ভাত খাবা তাকেও ভাত খাওয়া তুমি সেটা যার মাথায় তার মাথায় মগজ নাই কো বলেছে তো যে কথাটা বলছিলাম মায়েরা বলেও এটা লক্ষ্য রাখবি তাহলে যে ঘরে আমার ইজ্জতের হেফাজত করেছেন যেই ঘরে আমার আরো মায়ুষের হেফাজত আরও মায়ুষের ব্যবস্থা করেছে ওই ঘরওয়ালার যে লেহাজ শরীয়ত আমাকে বলেছে করতে সেটাও আমি করবো সেটাও করব যেখানেই জানো যাই করবো তাকে জানাই করো তার অনুভূতি নিয়ে করো এতটুকুই তোমার কাজ হ্যাঁ এখন যদি সে আমার অবাধ্য হয়ে যায় এই অবাধ্যতা কি অবাধ্যতা কি কোন ধরনের অবাধ্যতা অন্য যে কোনো ধরনের অবাধ্যতা হোক সেখানে মায়ের কোনো কিছু নেই যদি সে তার চারিত্রিক কোন সমস্যা দেখা দেয় আর আমার কিছু না পা হেসা পা প্রকাশ্য গুণা করেছে, প্রকাশ্য গুণা করে ওইটার জন্য কোনো শাসন নাই আমাদের প্রকাশ্য গুনার সমস্ত উপকরণ তার সামনে এনে দিয়েছে আমি ওটা কোনো সমস্যা সমস্যা হলে আমার মায়ের খ্যাত না করলেই বা সে একদম বেইমা গেছে আরে ভাই ওইটা তো শরীয়হ না শরীহত ছিল সে প্রকাশ্যে গুণা করবে না এটা ছিল শরীয়হ প্রকাশ্য গুণা করার উপকরণ আমি আর ওই হাজির করে দিয়েছি সারাদিন বসে বসে টিভি মোবাইল দুনিয়া সব কত ফেল তার আ হাজার হাজার ফ্রেন্ড তার কত তোমাকে তার হাই বলতে হয় সকালে উঠা গুড মর্নিং বলতে হয় এগুলো ওগুলো তুমি স্বামী বেয়ুষ্ক থাকার এগুলো বসে বসে দেখো আর সহ্য করো সহ্য করবো না কেন তোমারও তো এরকম দুই ফ্রেন্ড আছে তার যদি এক থাকে তোমারও তো দুই আছে তো সহ্য না করার উপায় আছে কারণ সে তো ধরবে আমাকে যে তুমিও তো এই কামে জড়িত আমাকে কেন বাসাও সব এক কোয়ালিটি ব্যাগ আছে দিনদারি আসবে পড়তি না এই পরকিয়া এই আজাব বোঝার কেন আসবে না সমাজে সব এক চোটে শুরু করছে যদি করতে হয় না তার অবাধ্যতা যদি দেখো তাহলে জিম্মারি স্টেপ বাই স্টেপ শুরুতে তোমার কাজ হবে ফাইজু হন তাকে ওয়াজ কর ওয়াজ করো ওয়াজ হুজুরদের কাজ না সাবির ও কাজ ডিবির ওয়াজ করবে বুঝাবে এটা গুনা এটা গুনা এটা গুণা অন্যায় বুঝাবে যদি এই বুঝ না হয় কাজ না হয় জায়গা অন্নাফিল বইউথ বলেনা লেহ তারা বলতেছেন হুন্ মতো আজ একটু কিছু হয়ে নি বাবার দিবেন এটা কিন্তু কোরআন বলে থাকবা সে আলাদা থাকবা সে যদি ব্যক্তিত্ববান মানুষ হয় সত্যিকার অর্থে যদি সে স্বামীকে স্বামী মনে করে তাহলে এটা মেয়েদের জন্য এটা সহ্য করা বড় কঠিন একই ঘরের মধ্যে স্বামী থাকবে এক জায়গায় বেবি থাকবে জায়গায় যদিও আমরা জানি শুনেছি বহু ঘর এই দৃশ্য এখন বহু ঘরে যে স্বামী স্ত্রী আলাদা থাকে বছর বছর চলতেছে স্বামী এক ক্রমে বিবে এক ক্রমে দেখা সাক্ষাৎ নাই শুধু সামাজিক কারণে একটা ঘরের মধ্যে তারা থাকতেছে তাদের দিল দুইটা দুই জায়গায় শরীর দুইটা দুই জায়গায় এই এইরকম যেন না হয় আল্লাহ তারা হেফাজত করুক এটা খুব খতরনাক কথা আচ্ছা এই যে বিছানা আল্লাহ করার বাস আলায় ফোকায় কারাম কিন্তু অনেক মাসে আলা বের করছেন এখান থেকে এখান থেকে অনেক মাসে আলা বের করছেন যে স্বামী থেকে স্ত্রীর বিচ্ছেদ এই বিচ্ছিন্ন এটা এক হচ্ছে ঘরের মধ্যে একসাথে একই ঘরে আলাদা না। স্বামী যদি স্ত্রী থেকে আলাদা কোথাও যেতে হয় এইখানে এই আয়াতের এই অংশ থেকে মাসে আলা বের করছেন ফোকায় কারাম যে যদি স্বামী থেকে স্ত্রী থেকে স্বামীর দূরে কোথাও যেতে হয় ওখানে কি অবস্থা বলেন। যেহেতু আল্লাহ তাহলে হুকুম করছেন যে তুমি বিবির থেকে আলাদা হতে পারবে না ঘরের আলাদা একই ঘরে থাকতে হবে কাজে ঘর থেকে আলাদা হইতে হইলে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত বিবির অনুমতি লাগবে না এর বেশি যদি তুমি থাকো তাইলে তোমার অনুমতি লাগবে সেই বেশিটা কতদিন হজরত ফারুক রাজি আল্লাহ আহর একটা আমল থেকে ফোকায় কারাম ওই বেশি সময়টা কতদিন যে স্বামী স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে অনুমতি ছাড়া সেটা বের করছে তাদের ফেরত ভিন্ন কাউকে পাঠাতে হবে এক থেকে যেহেতু বলেছেন আমরা বলি না রসুল বলেছেন এই জন্য অমর এই কথাটা এই কাজটা আমাদের জন্য পালনীয় কর্তব্য কি থেকে আলাদা হওয়ার জন্য যদি আমি চার মাসের বেশি কোথাও যাই সেটা দুনিয়ার জন্য হোক আর আফরাতের জন্যে হোক আর স্পষ্ট করে বলি বিদেশ যেতে হয় কামাই রোজগারের জন্য ব্যবসায়িক কারণে অনেক বাইরে বিদেশ যেতে হয় বাইরে যেতে হয় যদি সেটা চার মাসের বেশি হয় অবশ্যই বিবির অনুমতি রাখবে যদি বিবির অনুমতি না দেন আপনার জন্য জায়গ নাই যাওয়া দুনিয়ার লাইনে হোক আর আফরাতের লাইনে হোক লাইনে মানে আপনি জিহাদে যাবেন আপনি কোথাও পড়তে যাবেন পড়াইতে যাবেন অথবা দাও আের সাথে যারা জড়িত আছি চিল্লায় যায় যান্ত চার মাসের বেশি যদি অনুমোদন লাগবে আমল তিনি হুকুম করেছেন আমরা মানতে বাধ্য যেহেতু রসুল হুকুম করেছেন অদ্রীপ হাফিল্না ফিল্মানা আলগা করার হুকুম আছে এটা তিন নম্বর তাকে এরপরেও যদি কাজ না হয় বিছানা আলগা করার পরেও যদি দেখা যায় যে না তার উল্টা পাল্টা জীবন চলাচল চলছে সে ঠিক হচ্ছে না তখন গিয়ে আল্লাহ তালা বলতেছেন একটু পিঠাদ মারণ আঘাত এই আঘাতটা কেমন রসুল করিম সাল্লাহআসাল্লামী আঘাতের ব্যাখ্যাও বিদায় হজের মধ্যে দিয়ে দিয়েছেন কি ব্যাখ্যা দিয়েছেন রসুল ব্যাখ্যা দিয়েছেন হদ্রিপু হুন্না হৈরম এমন পিঠা দিতে হবে যে পিঠায় ব্যথা নাই আসামি বানিয়ে ফেলেন না এটা শুধুই মাত্র একটু লজ্জা দেওয়ার জন্যে সতর্ক করার জন্য কারণ কোনো ব্যক্তিত্ব বা মানুষ এটা সহ্য করবে না তার লাইফ পার্টনার তার গায়ে হাত তুলছে হ্যাঁ যদি কেউ হয় তাহলে ওই রাখারই দরকার নাই আপসে আলোচনার মাধ্যমে বিচ্ছেদিভাল এতটুকু হয় যে পিঠায় হয় কিন্তু না শূন্যতা এক জিনিস এক জিনিস রসুল অনুমোদন দিয়েছেন কিন্তু আম্মা যান আয়েশার দিয়ে আনহা কালান করেন রসুল মৃত্যুর সময় আফাতের সময় নয় বিবি রেখে গিয়েছেন আম্মা যান বলেন জিন্দিগিতে কাউকে রসুল আঘাত করেন নাই এটা হচ্ছে সুন্নার্থ অনুমোদন পাইয়েই কেটে শুরু করেন না যদি রসুলের অঙ্গুলের শূন্যত আপনার সামনে থাকবে অনুমোদন আছে নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট কারণে এবং নির্দিষ্ট পর্যায়ে আগের পর্যায়ে শেষ করতে হবে ওয়াজ বিচ্ছিন্ন হওয়া একটু হালকা তার পর্যায়ে আঘাত না পান কিন্তু চরিত্র হচ্ছে রসুল যেটা করেছেন জিন্দি কাউকে কাউকে ধরে কথা বলেন মুস্কি হাসি দিয়ে কথা বলেছেন এটা হচ্ছে রসুলের শুননা স্বামী হিসাবে রসুল আমাদের আদর্শ আলহামদুলিল্লাহ স্বামী রসুল তার এই আদর্শ আফলাদ এটা যদি আপনি নিতে পারি নিজের করে নিতে পারি ইনশা আল্লাহ ওই ঘর জান্ন ঘর হয়ে যাবে